আসসালামু আলাইকুম মরহামতুল্লামি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমাদের ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা যে হাদিসটি আজকে নেব সেটিও বর্ণনা করেছেন আমিরুলমুমিন ইসলামের দ্বিতীয় খালিফা আমরুল খত্তাহরান যে একদম আমরা রসুল্লাহ সালসাল্লামের সমীপে উপবিষ্ট ছিলাম ইস্তলা আলৈনা র ইত্যবসরে একজন ব্যক্তির আগমন ঘটল আগন্তুকের পরিচয় দিতে গিয়ে সাহাবি বলছেন যে আগন্তুক এমন ছিলেন যে তার দবদবে সাদা পোশাক চুলগুলি অত্যন্ত কুসকুসে কালো এত সুন্দর পরিপাটি করা মনে হচ্ছে যেন তিনি নিকট থেকেই আসছেন কিন্তু লা ইউরা তার মাঝে কোনো ভ্রমণের বা সফরের কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না কারণ সফর করে আসলে একজন মানুষের চুল উস্কুকুস্কু থাকে কাপড় ময়লা থাকে এবং অপরিপাটি থাকে কিন্তু তাকে এত সুন্দর দোর এত পরিপাটি এত পরিচ্ছন্ন দেখাচ্ছিল মনে হচ্ছিল পাশের গড় থেকেই তিনি বেরিয়ে এসছেন অথচ আমাদের কেউ তাতে পাচ্ছিল না এই নবাগত মেহমান এসেই রসুল্লাহ সাল্লামের সমীপে নিজেকে একজন ছাত্রর মতো যেমন উস্তাদের কাছে ছাত্ররা বিনয়াবনত হয়ে বসে সে ওই বসে গেলেন একে গিয়ে তার হাঁটুদয় রসুলের হাঁটুদইয়ের সাথে মিশিয়ে কাঁচা কাঁচি বসলে এবং তার দুখানা হাত রানের উপরে রাখলেন রেখে আদবের সাথে ও রসুলকে জিজ্ঞাসা করছেন আখবির মি আনিল ইসলাম তুমি আমাকে ইসলাম সম্পর্কে পরিচয় দাও ইসলামটা কি ইসলামের সংজ্ঞা দাও ইসলামের পরিচিতিটা তুলে দাও ডেফিনেশনটা তুলে দাও তখন রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলছেন ইসলাম হল আল্লাহ ইহাম্মদ রসুল রসুল বলছেন ইসলাম হল পাঁচটি জিনিসের নাম তার মধ্যে প্রথমটি হচ্ছে তুমি এই মর্মে স্বীকৃতি প্রদান করবে যে আল্লাহ সুভানু ও তায়ালা একক ও অদ্বিতীয় সত্তা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ এটার পর তুমি সলাাদ কায়েম করবে এবং তুমি জাকাত দেবে তুমি সিয়াম পালন করবে আর যার পক্ষে সম্ভব আল্লাহর গড়ের হাজ সম্পাদন করা সে হাজ সম্পাদন করবে রসুলাম যখন উত্তরটি দিলেন তখন ওই আগন্ত প্রশ্নকারী নিজেই নিজেই বলেন আপনি ঠিকই বলেছেন বলছেন, আশ্চর্য আশ্চর্যের বিষয় হল লোকটি প্রশ্ন নিজেই করছেন আবার নিজেই সত্যায়ন করছেন নিজেই প্রশ্ন করছেন নিজে আবার বলছেন সদাক্ত আপনি ঠিকই বলেছেন আশ্চর্য সুপ্রিয় দর্শক বৃন্দ হাদিসের পরবর্তী অংশে যাওয়ার আগে এখানে আমরা একটু ব্যাখ্যা করে আজকের দাস এর ভিতরে সীমাবদ্ধ আমরা রাখবার চেষ্টা করব না প্রথমত এই হাদিসটিকে বলা হয় হাদিস যে কেন যে এই আগন্তুক ছিলেন জিব্রাহিল আলিহাস্লাম যে হাদিসের শেষ অংশে বর্ণিত হয়েছে যে ব্রিল প্রশ্ন করে চলে গেলেন চলে যাওয়ার পর রসল্লাহ আলিউসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি তাকে চিনতে ফেরেছো সময় চলে গেল আমার বললেন আমরা কেউ চিনতে পারি নি রসুল বললেন তিনি জিব্রিলকম ইলিম হকুম দিন এখন তিনি এসে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এখানে কয়েকটি কথা লক্ষণীয় একটি হচ্ছে যে জিব্রিলের আগমন আর আল্লাহ রসুল সাল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে ওহি প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন কয়েকভাবে তার মধ্যে একটি একটি ছিল জিব্রিলের আগমন আর জিবরাইল আলিহি সালাম সমস্ত ফেরেস্তাদের সম্রাট তিনি দুনিয়াতে আসতেন নিয়ে আল্লাহর বাণী নিয়ে নবী ও রসুলদের কাছে কিন্তু এই জিব্রিলের আগমনটা জিব্রিলের আগমনটা ছিল এভাবে যে কখনও জিবরিল আলিহি সালাম মানুষের বেশি আসতেন যেমন প্রথম ওহিনাদিল হয়ে গাড়ে হেরায় সেখানেও জিবরিল মানুষের বেশি আসছেন রসুলকে এসে বলছেন এ মুহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ পড়ো মোহাম্মদ মসিদমা আনবি করই আমি পড়তে জানি না তারপর বক্ষে বক্ষে যখন লাগিয়ে চাপ দিলেন দ্বিতীয়বার রসুলসল্লা ইসলাম বলতে শুরু করলেন অনেকেই হয়তো এখানে বলবেন যে এই বক্ষে বক্ষে লাগানোর মাধ্যমে যে ব্রিল যেন রসুলের সেনাকে খুলে দিলেন সেটা কেউ অর্দৃশ্য করেছেন তবে হাদিসের মর্মার্তের প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে রসুলসোল্লাহ আল সেখান থেকে বেরিয়ে চলে গেলেন এবং বেরিয়ে গিয়ে হয়ে খাদিজার কাছে জামমিলুনি আমার ভয় হচ্ছে আমাকে আমি ভয় পাচ্ছি আমার জীবনের উপরে আমাকে বস্ত্র দিয়ে চাদর দিয়ে আবৃত করে দাও ঢেকে দাও এতে প্রমাণ করে ওই যে ব্রিল আলী ইসলাম তিনি এসেছিলেন একজন মানুষের বেশে বিভিন্নভাবে মানুষের আখে তিনি আসতেন এবং কথা বলতেন তবে রসুল সল্লী ইসলাম জিব্রিলকে দুবার জিব্রিলের আসল আকৃতিতে দেখেছিলেন একবার দেখেছিলেন কাবা থেকে ফেরার পথে রসুল সল্লাহআলি ইসলাম বলেছেন আমি দেখেছি জিব্রিল নামছেন মুন হাবিত এমনভাবে নেমেছেন যে ডানাগুলি ছড়িয়ে দিয়ে শূন্য লুক সবটা এমনভাবে ছে দিয়ে ধেয়ে নামছেন রসুল ভয়ে পেয়ে ঘরে চলে গেলেন এটা ছিল রসুলের জিব্রিলকে রসুল ভয়ে পেয়ে ঘরে চলে গেলেন এটা ছিল রসুলের যে ব্রিলকে যে ব্রিলের আসল আকৃতিতে দেখ আরেকবার যখন দেখেছিলেন সেটা দেখেছিলেন যখন যখন রসুল সলালাম চলে গিয়েছিলেন রসুলকে আল্লাহ দেখে মেয়ারাজে নিয়ে গিয়েছিলেন সেখানে রসুল সলাল্লা আলী ইসলাম যে দেখেছিলেন আসল আকৃত এখানে যে ব্রিল রসুল সাল্লাহ আলী সমীপে আসছেন একজন সাধারণ প্রশ্নকারী হিসাবে কেন প্রশ্নকারী হিসেবে আসছেন এর কারণ যে রসুলসল্ল আলহিউসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা বেশি পরিমাণ প্রশ্ন করো না তোমরা কি জানো লেখা মান তোমাদের আগের জাতি তারা ধ্বংস হয়েছিল কেন দুটি কারণে একটা হলো বিকাশ রাতি সোয়ালিহীম তাদের অধিক প্রশ্নের কারণে আর আরেকটা হচ্ছিল যে তারা ইখতালাফ করেছিল নবীদের স্থানে নবীকে মানত মানত না গ্রুপিং করতো এমনকি মনে এই অতিমাত্রায় প্রশ্ন করে বিভ্রান্তিতে নিপতিত হয়েছে তারাও ধ্বংসের কেনারায় পৌঁছেছে বই পেয়ে গেলেন কিন্তু আহ্লা তু বলছেন তোমরা যদি না জানো যারা কোরআন হাদিসের পারদর্শী জ্ঞান রাখেন আলেম তাদেরকে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে সহকারে বিকে জানতে হবে দলিল ছাড়া কারো কথা গ্রহণ করা যাবে না স্বয়ং আল্লাহ পৃথিবীতে যত নবী ও করেছেন তাদের সকলকে নবী হিসাবে প্রমাণ প্রমাণস্বরূপ মর্যাদা দিয়ে জাতির কাছে পেশ করেছেন কেন জাতি যেন বুঝতে পারে যে এরা আল্লাহর প্রেরিত পুরুষ দলিল ফেরাউনের কাছে যখন মোসা এবং হারুন চলে গেলেন তখন বলছিল তোমরা যে দেখাও? সেখানে আল্লাহ চাঁদকে তিনি ইশারা করলেন তখন চাঁদ নিখণ্ডিত হয়ে গেল আল্লাহ বলে এভাবে দলিল প্রমাণ দিয়ে আল্লাহ নবী ও রসুল প্রেরণ করেছেন জাতির কাছে গ্রহণযোগ্য হিসাবে ঠিক তদ্রুপ দলিল প্রমাণের বৃত্তিতেই কারো কাছ থেকে কোনো মাসা করে নিতে হবে দলিল ছাড়া কোনো কারো কথা মেনে নেওয়া যাবে না যেহেতু কেউ যদি এমন কোনো কথা বলে যে কথাগুলি আমি বলি নাই তাহলে কালিয়াতে বাউমা কায়দাহার নাম সুপ্রিয় দর্শক ওসবেন্দ আমরা আবার ফিরে আসবো একটি বিরতির পরে আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমরা আবার ফিরে এলাম বিরতির পর আমাদের নির্ধারিত আলোচনায় সেখানে আমরা বলতেছিলাম যে রাসুল সাল্লুসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে কেউ যদি আমার স্থানে এমন কোনো কথা বলে আমি যা বলি নেই তা ঠিকানা করে জাহান এতে স্পষ্ট প্রমাণ হয় যে কোনো বক্তব্য শরীয়তের ব্যাপারে হবে সে বক্তব্যটি প্রমাণ সাপেক্ষ হতে হবে কোরআন এবং সাহি সন্নত থেকে আল্লাহর কথা রসুলের কথা ছাড়া আর কারো কোনো কথা সন্দেহের ঊর্ধ্বে নয় সকলের কথাকেই যাচাই বাছাই করে আপনাকে মানতে হবে এখানে প্রশ্ন হল প্রি কেন এভাবে রসুলসলাল্লা ওয়াইসমের কাছে প্রশ্ন করেছিলেন সাহাবাদের মধ্যে প্রশ্নের মাধ্যমে জ্ঞান শেখানোর জন্য কিন্তু এখানে বিষয় হচ্ছে যে একটি মাস আলা আমাদেরকে বুঝে নিতে হবে প্রশ্ন হচ্ছে তিন ধরনের একটি প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ জানে না সে কি করবে আল্লাহ আল্লাহ বলছেন ফেসাদু তোমরা জেনে নাও না জেনে কোনো কাজ করো না জেনে কোন কাজ করো না আল্লাহ তাকে ডাকবে ডাকবে যাবে তিনি পথের দিয়েছেন। আল্লাহর শিক্ষা অনুযায়ী করতে গেলে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে এজন্য জানার জন্য প্রশ্ন করা ফরস না জেনে আমল করা যাবেন দ্বিতীয় ধরনের প্রশ্ন হচ্ছে যে হারাম অবান্তর প্রশ্ন অসংলগ্ন প্রশ্ন কাউকে হেউ প্রতিপন্ন করার জন্য কাউকে ঠকানোর জন্য কাউকে প্রথা নার জন্য নিজের বাহাদুরি জাহির করার জন্য এই ধরনের প্রশ্ন করা শরীর সম্পূর্ণরূপে নিষেধ করেছে এগুলি ছিল পূর্ব যুগের যে সমস্ত জাতি ধ্বংস হয়েছে তাদের বদ অভ্যাস এই অভ্যাসের কারণে তারা ধ্বংস হয়েছে বিভ্রান্তিকর প্রশ্ন করার কারণে রসুল সাল্লা আলী ইসলাম তার যা সতর্ক করে দিয়ে তৃতীয় আরেক প্রকারের প্রশ্ন যেটাকে আমরা বৈধ বলতে পারি সেটি হচ্ছে এর একটি বিশেষ আয় বা অশিলা সেটা হচ্ছে কি যে বিষয়টা আমার জানা আছে কিন্তু উপস্থিত যারা দর্শক আছেন তাদের হয়তো বিষয়টি জানা তখন আমি কী করতে পারি প্রশ্নের মাধ্যমে সহজ উপায়ে সংক্ষিপ্ত সময়ে প্রমাণ্য ও তথ্য নির্ভর মাধ্যমে আমি উপস্থিত সাথীদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমি প্রশ্ন করতে পারি এটা যায় একটা দাওয়াতের একটি অশিলা এছাড়া বিভ্রান্ত করে প্রশ্ন করা শরীয়তে বৈধ নয় এবং সেটাও করতে হবে কীভাবে জিবরিলে আমিন রসউল্লাহ সাল আলী সাল্লামের সমীপে নিজেকে হাজির করে কিভাবে একজন প্রশ্নকারীর ন্যায় বসতে হয় তা বসে সচক্ষে সাহাবাদেরকে দেখিয়ে দিলেন যে একজন উস্তাদের সমীপে এভাবেই নিজেকে পেশ করে প্রশ্ন উত্তর করে নিতে হবে এবারে আসুন প্রশ্নটি কি ছিল প্রশ্ন ছিল মুহাম্মদ বলত ইসলাম কাকে বলে এখানে আমি বলবো। ইসলাম কি ইসলাম শব্দটির আবিদানি খরচ অর্থ হচ্ছে আল ইস্তেসলাম বৈশ্যতা স্বীকার করা আমি ইসলাম গ্রহণ করেছি আমি বশ্যতা স্বীকার করেছি আমি করেছি। তখন আর তার স্বাধীনতা বলতে কিছু থাকে না তার স্বেচ্ছাচারিতা বলতে কিছু থাকে না তার প্রবৃত্তি পরায়ণ তার কিছুই থাকে না বরং আল্লাহ বলছে নোবানি হুদাহ আল্লাহ পক্ষ থেকে আসা হেদায়ত ছেড়ে দিয়ে যারা নিজেদের প্রবৃত্তির গোলামি করে তাদের চেয়ে অধিক আল যেটা হচ্ছে না এটাই স্পষ্ট যে আপনাকে অবশ্যই অবশ্যই বশ্যতা স্বীকার করার পরে আর ডানে বামে আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না চলবেন আল্লাহর হকম অনুযায়ী চলবেন তার প্রেরিত পুরুষ আখরি নবী সর্বশেষ নবী শ্রেষ্ঠতম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রদর্শিত পথ অনুকরণ করে এবারে হলো যে ইসলামের মূলনীতি ও কি রসুল জানিয়ে ইসলামের মূলনীতি হচ্ছে পাঁচ এই পাঁচটি মূলনীতিকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব একটি হচ্ছে ইমান বা বিশ্বাস সংক্রান্ত আর এক প্রকার হচ্ছে আমল বা কর্মসংক্রান্ত বিশ্বাস সংক্রান্ত মূলনীতি যেটা ফার্স্ট মূলনীতি প্রথম সেটা হচ্ছে কি যে তুমি বলবি আসাদু ইহা ইসাদ এই বক্তব্যের মাধ্যমে একজন মুসলিম দুটি বিষয়ে স্বীকৃতি প্রদান করে এক নিরঙ্কুশ আল্লাহর তৌহিদের স্বীকৃতি দুই মোহাম্মদ সাল আলিয়া রিসালদের স্বীকৃতি এই দুটি স্বীকৃতি দিয়ে সে ইসলামের ঘরে প্রবেশ করল প্রবেশ করতে গেলে এই দুই শিলপাট দিয়ে প্রবেশ করতে হবে এই দুই দরজা দিয়ে প্রবেশ করতে হবে অ্যাট ফার্স্ট বলতে হবে অসাদুল্লাহ ইহাদ মাহমুদ রসল সালিজাম যখন আপনি বলবেন তখন ইসলামের ঘরে প্রবেশ করে ফেললেন যখনই প্রবেশ করে ফেলবেন তখন আপনার উপরে চারটি দায়িত্ব অর্পিত হয়ে যাবে সলাৎ আদায় করা যা আমরা নামাজ বলে থাকি জাকাত দেওয়া জামালের নির্ধারিত অংশ আর সিয়াম পালন করা অর্থাৎ বছরে রমলান মুবারকি এক মাস রোজা রাখা আর যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা এই চারটি রোকন বা চারটি স্তম্ভকে দুই ভাগে ভাগ করা হয় দুটি হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য তা হচ্ছে সলাৎ এবং শ্রেয়াম সবাকেই করতে হবে আর আরো দুটি হচ্ছে যেটি জাকাত এবং হজ দুটি হচ্ছে ধনী শ্রেণীর জন্য যাদের নির্ধারিত সম্পদ হবে তারাই কিন্তু নির্ধারিত পরিমাণ সম্পদ হলে নির্ধারিত অংশ নির্ধারিত খাতে বের করতে হবে শর্ত সাপেক্ষে তাদের উপরে জাকাত ফরজ হবে আর যাদের হজ ফরজ হবে আল্লাহ বলছেন মানিস তাহবা আল্লাহর করে পৌঁছার সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য তার উপরে হজ ফরজ হবে দর্শক এখানে একটি প্রশ্ন আসতেই পারে ইসলাম বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ বিধান যদি হয়ে থাকে তাহলে এই পাঁচটি মূলনীতির উপরে কেমন করে রসুল সাল্লাহ আলী ইসলাম বলেন যে এই পাঁচটি হচ্ছে ইসলাম আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে দুনিয়াটা হচ্ছে ক্ষেত্র এর মধ্যে একজন মানুষের ব্যক্তি এবং বেষ্টি জীবন মানুষ ব্যক্তিগত জীবন তার সামাজিক জীবন ব্যক্তি এবং সমাজ মিলেই রাষ্ট্র ব্যক্তি জীবনকে সংশোধন করার জন্য আল্লাহরবুল্লাহ আলম দুটি কাজ নিয়মিত করে দিলেন সেটি কি সলাত এবং এরপর যখন তখন তারপরে আল্লাহ রব্লাহ আলমিন দুটি মন্দির দিয়ে দিলেন একটি হলো জাকাতুমিন আগনিয়া ইহিমা ধনীদের মাল নেওয়া হবে গরিবদের মধ্যে বন্টন করা হবে এবং পরস্পরের সহমর্মিতা সহযোগিতার বন্টন সেতু সেতুবন্দন স্থাপিত হবে কি যাদের সম্পদ আছে তার হজই যাবে আর হজটা হচ্ছে বিশ্ব মুসলিমের বিশ্ব সম্মেলন সারা বিশ্ব থেকে হজের মধ্যে আসবে আসবে এবং এসে তারা এক দেশ আরেক দেশ সম্পর্কে এক দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতি সম্পর্কে এক দেশের মুসলিম ভাইদের ভাষা আরেক মুসলিম ভাইদের ভাষা ও কৃষ্টি কালচার তাজিব ও তামাদ্দুনের সাথে পরিচয় লাভ করবে এই পরিচয়ের মধ্য দিয়ে সে বিশ্ব সংস্কৃতি সম্পর্কে এবং বিশ্বব্রাতৃত্ব গড়ে উঠবে ফল এই দাঁড়াবে এই বিশ্বভ্রাতৃত্বের মাধ্যমে তারা এখান থেকে ফিরে এসে মুসলিম ও মাহকে তাদের জাতিকে তাদের দেশকে তাদের গোষ্ঠীকে তাদের সমাজকে তাদের রাষ্ট্রকে তারা সেইভাবে নির্দেশনা দিয়ে পরিচালনা করবে কাজেই ব্যক্তি যখন সংশোধিত হবে সাথে সাথে সমাজও সংশোধিত হয়ে যাবে সমাজও পরস্পরের সহমর্মিতার হাত নিয়ে যখন এগিয়ে আসবে এবং সমাজ যখন একটি সুষ্ঠ নেতৃত্বের অধীনে পরিচালিত হবে তখন বিশৃঙ্খলা সমাজ থেকে বিদুরিত হয়ে যাবে সমাজ হয়ে যাবে শৃঙ্খলা মণ্ডিত যখন সমাজ শৃঙ্খলা মণ্ডিত হবে ব্যক্তি হবে পরিশুদ্ধিত ব্যক্তির জীবন হবে সুন্দর তখন সমাজ হবে সর্বাঙ্গীন সুন্দর এই সর্বাঙ্গীন সুন্দর জীবনটাকে গঠন করতে গেলে মনিটরিং এর প্রয়োজন সেখানে আল্লাহ রবাহ ব্যবস্থা দিলেন যে হ্যাঁ তুমি ইমানদার কি না তুমি কি আল্লাহকে ভয় করো কি না তুমি কি রসুলকে মানো কিনা তোমার বিশ্বাস যদি তৌহিদের উপরে থাকে তোমার বিশ্বাস যদি আল্লাহর ওই বিশ্বাসের প্রশ্ন আছে তোমার জবাবদেহিতার প্রশ্ন আছে সেই প্রশ্ন তোমাকে সামনে রাখতে হবে এই জবাবদেহিতার প্রশ্ন যখন একজন মানুষের থাকে তখন ওই মানুষটা যখনই কোনো কাজ করে সে ছোট হোক বড় হোক একমাত্রকে আল্লাহ বলছেন মহাপরিক্রমশালী আল্লাহর আলমিন সেদিন বিচার করবেন যখন বান্দা তার ইমানকে এইভাবে পরিপক্ক করে নেবে পোক্তা ইমানদার হবে তখন ওই মানুষটি তার ওই ব্যক্তিজীবন সংশোধন করার জন্য শরীয়তের ফর্মুলার ভিতরে থাকবে এবং সতর্কতা অবস্থায় যাপন করবে বাহিরে কখনও সে যাবে না অনুরূপভাবে সে এই যে তার ব্যক্তিজীবন জীবন ও বেষ্টি গঠন করবে এ গঠনের মধ্য দিয়ে সমাজকে সুশৃঙ্খল সমাজে পরিণত করবে এবং মরণের পর পরকালের অনন্ত সুখ ভোগ করবে সে জান্নাজ্নাতের অধিকারী হবে সেটা যে পাবে সে পাবেটা কীভাবে তাকে পেতে হলে হলেটি গাইডলাইনের প্রয়োজন আর সেখানেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসেন তার পদাঙ্ক অনুসরণ ব্যতীত দুনিয়ার কোনো জীবনকে সুন্দর করা সম্ভব হবে না বিশ্বের বিভিন্ন পণ্ডিতগুণ বলতে বাধ্য হয়েছেন যে বর্তমানে জঞ্জা বিক্ষুব্ধ সমাজকে প্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে একথার মর্ম সকলকে সংগঠিত করে শান্তির পরস্মণি দিয়ে সকলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যদি বর্তমানে একক নেতৃত্বের প্রয়োজন হতো তাহলে সেটাই আমরা ফিরে যেতাম মুহাম্মদের দিকে মোহাম্মদ ছাড়া এই জাতিকে এই জঞ্জা বিক্ষুব্ধ জাতিকে সংঘটিত করা সম্ভব হতো না সেই মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আমাদের মুর্শিদ আমাদের গাইডার আমাদের পদ প্রদর্শক তারই মাধ্যমে ব্যক্তি তার জীবনকে সুন্দর করে পরিচালিত করবে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু আমরা যেটা বলতে চেয়েছিলাম যে ব্রিল এসে রসুল সল্লাহামকে জিজ্ঞাসা করলেন আখবির ইসলাম রসুল সাল্লি ইসলাম ইসলামের পাঁচটি মূলনীতির কথা বলে দিলেন দুই বাঘে ভাগ করেছি একটা হলো ইমানের বিষয় আর দ্বিতীয় হলো কর্মের বিষয় এই বিষয়গুলি যদি আমরা সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে দেখতে পাব যে এই বিষয়ের মাধ্যমে সম্ভব মানুষকে আদর্শ মানুষ করা সভ্য মানুষ করা এবং সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা এর বাইরে বিকল্প কোনো পথের মাধ্যমে সম্ভব নয় সে কারণে আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ অন্বেষণ করবে বিভুল্ক কোনো ধর্ম মত গ্রহণ করবে ইজম অতরিকা গ্রহণ করবে তখন আল্লাহ বলছে ফেলাইনুকালা মিন্ন অশ্বিন কেন তাকে তা গ্রহণ করা হবে না পরিণামে সে হবে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত আজকের এই বর্তমান সমাজে আমরা বলতে পারি যে আজকে বিশ্ব মুসলিম যদি অক্ষের প্ল্যাটফর্মে ফিরে আসতে চায় তাহলে পথ হলো এই পাঁচটি মৌলিক নীতিমালার মধ্যে নিজেকে সুসংগঠিত করা যেমনটি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলাম জলকে জানিয়ে দিয়েছে এভাবে আমরা নিজেরা নিজেদের জীবনকে যদি গঠন করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর করে করে দিতে পারবো নচিত বিকল্প কোনো পথের মাধ্যমে সম্ভব হবে না কেননা মানুষের জ্ঞান সীমিত আর মহান আল্লাহর জ্ঞান হলো অসীম মানুষের জ্ঞান অভ্রান্ত সত্যের উৎস হতে পারে না মানুষ যত সুন্দরই হোক না কেন সে কিন্তু এক মরণশীল আর মরণশীল মানুষ যার ক্ষয় আছে যার ধ্বংস আছে সে মানুষের জন্য সুন্দর বিধান দিতেও পারে না কাজেই মানুষের জন্য কল্যাণকর বিধান হচ্ছে একমাত্র বিধান যা আল্লাহ ভায় হুয় তালা তাদের জন্য পেশ করেছেন সেই হল ইসলাম ইসলাম অক্ষের ইসলাম শান্তির ইসলাম কোনো প্রকার ফাসাদ ফাসাদকে বিপর্যয়কে ধ্বংস কর্মকে পছন্দ করেন ইসলাম অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সকলকেই বলে আসবো আমরা সেই প্রতি একমাত্র আল্লাহর আবাদত করব আল্লাহর সাথে কাউকে সরি করবো না এক আল্লাহকে মানবো আর এক অসুর মোহাম্মদ সাল্লা তার তরিকার উপরে চলবো তবেই আমাদের জীবন সুন্দর ও সর্বাঙ্গ সুন্দর হয়ে আমরা গড়ে উঠতে পারব। এর বিকল্প পথে আমাদের পক্ষে মুক্তি সম্ভব নয় তাই জিব্রিন রসুলসল্লাহ আলি ইসলামের কাছে এসে কিভাবে জ্ঞান শিখতে হবে পদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং রসুলসল্লাহ আলি ইসলাম অতি সংক্ষেপে ইসলামের একটি সংজ্ঞা পেশ করেছেন সেইভাবে নিজেকে খাটি মুসলিম হিসাবে গড়ে তুলি আল্লাহ সুহায়নব তাল আমাদেরকে তৌফিক দান করুন ওসল্লাহ নবীন মোহাম্মদ وعلى آله وصحبه مبارك وسلم والسلام عليكم ورحمة الله وبركاته